দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলা হিসি নেটওয়ার্ক ফর হ্যুম্যানিট السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد جدا شكرا لكم لكم في الناس في الناس ورحمة الله وبركاته لكم في الناس درشوف أمرا আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ইসলামী আইনের নীতিমালার উপর ইসলামী আইনের তথা ফিক হি কাদার যে তৃতীয় নীতিটি বৃহৎ নীতি সেটি হচ্ছে আলমাশাক্তিবুত্তেসির কঠোরতা সহজতা আনয়ন করে অর্থাৎ কঠোরতা বিলুপ্ত হয় এবং সহজতা আসে এর যে ক্ষুদ্র নীতিগুলো সেগুলো আমরা একে একে আলোচনা করছিলাম আমরা আজকে আরেকটি ছোট নীতি আলোচনা করব। তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি সেটি হচ্ছে আদারু রাজ হুল মেহদুরা আদারুরা হুল মেহদোর আব্দটি বাংলায় আমরা যেটা বলি জরুরি এটি বহু আরবিতে আদারু এর এক বচন হচ্ছে দারৌরা এবং এর বহু বচন হচ্ছে আদারুরাট যেটাকে আমরা বলব অত্যন্ত জরুরি নিডস এর আগে আমরা মাকাসুদু সরিয়া আলোচনা করেছিলাম আব্দার উর জীবনের অত্যন্ত জরুরি বিষয়গুলো আর এখানে আবদারুরাত বলতে জরুরি অবস্থার কথা বোঝানো হচ্ছে দ্যুরা সিচুয়েশান যেটাকে আমরা বলবো একটা ক্যাজুয়াল সিচুয়েশান যে স্বাভাবিক কোনো অবস্থা না অস্বাভাবিক একটা কঠিন অবস্থা যে অবস্থায় মানুষের জীবন মরণের সমস্যা এই ধরনের জরুরাত বা জারুরাত সিচুয়েশান এরপরে বলা হচ্ছে তুবিহু এটা পারমিশন দেয় পারমিটেড হয় আল মেহোরাত বা এটা পারমিশন দেয় কিশোর আল মেহোরাত আয় ফল আল মাহদোরাত মাহদুর শব্দটার অর্থ হচ্ছে নিষিদ্ধ আল মানে নিষিদ্ধ কাজসমূহ তাহলে জরুরি সিচুয়েশানসমূহ নিষিদ্ধ কাজগুলোকে বৈধতা প্রদান করে এ হচ্ছে এই কায়দার অর্থ দারুরি সিচুয়েশানসমূহ নিষিদ্ধ কাজগুলোকে বৈধতা প্রদান করে মাহকে আমরা মহারামাত অর্থেও বলতে পারি হারাম কাজগুলোকে বৈধতা প্রদান করে বা বৈধতা দান করে দারুর আর সংজ্ঞা হচ্ছে যা ছাড়া জীবন অচল এমন সিচুয়েশান যেই সিচুয়েশানে মানুষের জীবন উষ্ঠাগত হয়ে পড়ে মানুষের জীবন মরণের সমস্যা দেখা দেয় তার টিকে থাকাটা অসম্ভব হয়ে পড়ে এখন এই যে কায়দাটা তার অর্থটা কি তার অর্থটা হচ্ছে যে এই জারুরা সিচুয়েশানে মানুষ যদি সে নিষিদ্ধ বিষয়গুলো থেকে কোনো কিছু কনজিউম না করে অ্যাভেল না করে অথবা না খায় কিংবা পান না করে তাহলে কিন্তু তার জীবনটা চলে যাবে তার জীবনটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অথবা সে মৃত্যু পতিত হবে এটাই হচ্ছে জারুরার বিষয়টা তাহলে দারুরার কিন্তু দাওয়া একটা নীতি আছে একটা একটা ডেফিনেশানের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বৈশিষ্ট্য আছে যার আলোকে আমাকে আপনাকে নির্ধারণ করতে হবে যে আমার কিংবা আপনার অথবা অন্য কোনো ব্যক্তির যে সিচুয়েশানটাকে দারুরা সিচুয়েশান বলা হচ্ছে সেটাকে আসলেই জরুরি অবস্থা কিনা যদি একজন বলে স্বাভাবিক একটা অবস্থা যেটা আমার জন্য খুব জরুরি তাহলে এই দাবি দ্বারা কিন্তু জরুরত সাব্যস্ত হবে না দারুরাত সাব্যস্ত হওয়ার জন্য সেরা যে নীতিমালাগুলো আছে তার যে কঠিন অবস্থার কথা বলা হচ্ছে সেটা কিন্তু প্রমাণ করতে হবে সেটা প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত কোনো অবস্থায় দারুরা সিচুয়েশন হিসাবে গণ্য হবে না আর দারুরা সিচুয়েশান হিসাবে গণ্য না হলে তাহলে ওই স্বাভাবিক সিচুয়েশান তাকে হারামের মধ্যে সম্পৃক্ত হওয়ার বৈধতা দেবে না প্রিয় দর্শক এ বিষয়ে আমরা আরও কথা বলবো তার আগে এই যে আদারুরা তো তবি হল মাহুরাত এর পক্ষে কোরআনের যে দলিলগুলো আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিতে চাচ্ছি একষ্ট আল্লাহ তালা বলছেন ওখা ফসু যে তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য বিস্তারিতভাবে বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যা তিনি তোমাদের উপর হারাম করেছেন অর্থাৎ যা তিনি তোমাদের উপর হারাম করেছেন তা বলে দিয়েছেন অতএ তোমরা সেগুলোকে বর্জন করো হারামগুলোকে বর্জন করো হারাম খাবে না হারাম পান করবে না হারাম কনজিউম করবে না হারাম ব্যবহার করবে না তোমরা যদি সেই হারামের প্রতি মজবুর হয়ে যাও অর্থাৎ হারাম ব্যবহার করার জন্য তোমরা যদি জরুরি পড়ে যাও। তোমরা অবস্থার মধ্যে পতিত হয়ে যাও তাহলে তোমরা হারাম ব্যবহার করতে পারবে এর কিছু নীতিমালা আমরা কিন্তু পরবর্তী আরো কয়েকটা কায়দা বলব যেগুলো এই জরুরা এর আপনার কিছু নীতিমালা হিসাবে গণ্য হবে এবং হারাম কতটুকু কি পরিমাণ অ্যাভেল করা যাবে বা ব্যবহার করা যাবে তারও একটা নীতিমালা সুনির্দিষ্ট নীতিমালা কিন্তু পরবর্তী আরও কয়েকটা কায়দা বা নীতির মধ্যে আসবে এগুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক আপনারা যদি দু একটা শব্দ শুনে তার উপর আমল করতে চান তাহলে কিন্তু ভুল করবেন আমাদের আলোচনাকে সার্বিকভাবে সামনে রাখতে হবে এবং শরিয়ার যে দাওয়াবেত আছে রুলস এবং রেগুলেশনসগুলো আছে সেগুলোকে কিন্তু ভালো করে বুঝতে হবে সেগুলোকে ভালো করে বুঝে তার আলোকীয় সিদ্ধান্তটা মেক করতে হবে তানা হলে কিন্তু শরিয়ার এই সমস্ত কায়দাগুলো নীতিগুলোকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে আপনারা কিন্তু ভুল করে বসতে পারেন এবং সেটা অবশ্যই আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয় আপনাদের কাছেও আকাঙ্ক্ষিত নয় প্রিয় দর্শক এই কায়দাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে স্যারিয়ার দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে আসা কায়দাগুলোকে বিচ্ছিন্নভাবে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে আমল করার জন্য কিন্তু আমরা সেটা বলছি না আমরা এই সতর্ক বাণী উচ্চারণ করছি যে আংশিকভাবে কিছু জ্ঞান নিয়ে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করেন তাহলে সেরিয়ার বিপরীত অবস্থানে আপনারা চলে যেতে পারেন অতএব সেরিয়ার পুরো জ্ঞানটাকে সামনে রেখে যে কোনো নীতিমালার আলোকে সিদ্ধান্ত নিতে পারলে তখনই আপনারা সাকসেসফুলি সেরিয়াকে অনুসরণ করতে পারবেন এবং সারিয়ার দৃষ্টিভঙ্গির আলোকে জীবন পরিচালনা করতে পারবেন যাই হোক আমরা আরেকটি আয়াত বলব সুরা আলবাহরার আয়াত আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি মজবুর হয় জরুরি অবস্থায় কিন্তু সে এখানে মানে ভায়োলেশন করার প্রতি সে আগ্রহী নয় সেখানে এবং সে মলকারী সে নয় অর্থাৎ সে ইচ্ছুক না যে এই হারামটাকে সে গ্রহণ করবে আবার যখন সে গ্রহণ করতে বাধ্য হয় তখন সে হদো তাজাউজ করে না সীমা লঙ্ঘনও করে না এই দুটো শর্ত মেনে নিয়ে যে ব্যক্তি মজবুর হয়ে হারামকে ক্যাভেল করে ফেলা ইতমা আলাইহ তার কোনো পাপ হবে না নিশ্চয়ই আল্লাহ গাফুর তিনি ক্ষমাশীল রাহিম তিন দয়াল সোরা আলমাইদার মধ্যেও আল্লাহ তালা ঠিক একই কথাকে অন্যভাবে বলেছেন না তাহলে আল্লা তালা তাকে ক্ষমা করে দেন অর্থাৎ তার প্রতি ক্ষমাশীল এবং দয়ালু সোরা আল আন আমের নম্বর আয়াত সুরা নাহালের একশো নম্বর আয়াত আল্লাহ তালা একই কথাই বলেছেন আদিন যে ব্যক্তি মজবুর হয় মধ্যে পড়ে যায় এবং সে ইচ্ছুকও নয় সে লঙ্ঘনকারীও নয় হারাম অ্যাভেল করার ক্ষেত্রে হারামকে গ্রহণ করার ক্ষেত্রে হারাম কাজে বা হারাম খাওয়ার মধ্যে সম্পৃক্ত হতে তাহলে তোমার রব ক্ষমাশীল এবং দয়ালু তাহলে এই যে অনেকগুলো আয়াত থেকে আমরা স্পষ্ট এই ধারণাটা পেলাম যে শেরিয়া কখনো কখনও দারোরা সিচুয়েশনকে সামনে রেখে বান্দা যখন কোনো হারামে সম্পৃক্ত হয় সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন এই ক্ষমাটা কেন এই ক্ষমাটা হচ্ছে যাতে তিনি কঠোরতা উঠিয়ে নেন কারণ এই অবস্থায় যদি শরিয়া বলেন যে তুমি হারাম খাবে তবে গোনা হবে তাহলে তো কঠিন অবস্থা তাহলে তো তার সেই কাঠিন্য থেকেই গেল একটা চাপের মধ্যে একটা প্রেশারের মধ্যে থেকেই গেলো অতএব মূল যে কায়দা আলমাশাক্তিবুত্তাহসির যে কঠোরতা সহজতাকে আনয়ন করে এই কায়দার মধ্য দিয়ে সেটা আরো চমৎকারভাবে আমরা লক্ষ্য করলাম প্রিয় দর্শক যে সারিয়া কিভাবে মানুষের যে সিচুয়েশানটাকে উপলব্ধি করছেন মানুষের সিচুয়েশানের আলোকে তার অবস্থানের আলোকে তার কঠিন কঠোর পরিস্থিতির আলোকে কিভাবে সারিয়া তার উপর রহমত বসন করে তার জন্য স্কোপ তৈরি করেন এবং এমনকি যেটা কেশরিয়া হারাম পর্যন্ত ঘোষণা করেছেন যে হারামে সম্পৃক্ত হওয়া অথবা খাওয়া পান করা অত্যন্ত বড়ো ধরনের পাপের কাজ সেটাও তার জন্য কিছু পরিমাণে জাহেজ করে দেন এ বিষয়টা আমাদের খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে এখানে দুটো দৃষ্টিভঙ্গি এক সেটা হচ্ছে নৈতিক দৃষ্টিভঙ্গি যেটা আমরা একটু আগে আপনাদেরকে বলেছি আর দুই হচ্ছে আইনি দৃষ্টিভঙ্গি আইনি দৃষ্টিভঙ্গির মধ্যে এই যে দরুরা সিচুয়েশানে হারামে আপনি সম্পৃক্ত হবেন সে বিষয়টা খুব সতর্কতার সাথে নিরূপণ করতে হবে এবং সেই মূলনীতি কিন্তু একাধিক আয়তার মধ্যে দেওয়া আছে আপনি হারামটার প্রতি মনের দিক থেকে আগ্রহী হবেন না ওয়ালা আয়াদিন আর যখন হারাম থেকে আপনি ভক্ষণ করবেন বা ইস্তেমাল করবেন ব্যবহার করবেন তখন সেখানে হ্রদ তাজাউজ করবেন না লেসাদের রামাক অর্থাৎ যতটুকু ব্যবহার না করলেই নয় ততটুকু ব্যবহার করবেন এই মূল নীতির আলোকে যদি আপনি গরুরা সিচুয়েশানে হারামে কনজিউম করেন তাহলে এটা শরিয়ার সারিয়ার সীমারেখার মধ্যেই হবে সেরিয়ার মূল নীতির আলোকে হবে দর্শক আমরা এবার কিছু উদাহরণ আপনাদের উদ্দেশ্যে পেশ করতে চাই যে উদাহরণের মধ্য দিয়ে এই কায়দা বা এই নীতির অ্যাপ্লিকেশান হবে সেটি হচ্ছে এক নম্বরে এবার হয়তো এক লীল নাই ইত্যাদি লীল মোত্তর অর্থাৎ মজবুর ব্যক্তির জন্য মৃত কোনো জন্তু মৃত কোনো প্রাণী যেটা খাওয়াটা আসলে সেরিয়াতে হারাম সেই প্রাণীর দেহ থেকে খাওয়া যাবে এমন কি সে খাওয়াটা যদি কাঁচা খাওয়াও হয় তবুও তাতে খেতে সেরিয়াত বাধা দিচ্ছে না যাতে করে জীবনটা বাঁচানো যায় দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি যে কোনো ব্যক্তির সতরের দিকে তাকানো অন্যদের জন্য হারাম সেক্ষেত্রে শরিয়াত এখানে জরুরতের কারণে তাকানোটাকে জায়জ বলবে তবে পরিমাণমত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 নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু जान कत कार्यक्रे मोमिन बंदा लीजर प्रति क्ष के इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु আজ রাত তুলে ধরা সম গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন থেকে রাত বাংলায় A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Nobideh Kahi. Every day, every day, every day, every day, we will be able to find the first place in Bangladesh. Peace TV, Bangladesh. Friends, we have আকবরুরা তবিআল মাহদোরাত জরুরাত হারামকে কোনো কোনো ক্ষেত্রে বৈধতা প্রদান করে শীর্ষক নীতির কিছু উদাহরণ আমরা বলেছিলাম যে কোনো ব্যক্তির সতরের দিকে তাকানো এটা হারাম বাট যখন চিকিৎসার প্রশ্ন আসবে তখন ডাক্তার সতের সে জায়গায় যদি তার চিকিৎসার কোনো বস্তু থাকে তাহলে সেদিকে তাকাতে পারবেন যদি মহিলার চিকিৎসক না পাওয়া যায় সেক্ষেত্রে নারী রোগীকেও পুরুষ দেখতে পারবেন ততটুকু পরিমাণে যতটুকু দেখাটা জরুরি ঠিক তেমনি পথ চলতে গিয়ে যদি কারো উঠ কিংবা কারো ঘোড়া অথবা কারো গরু আপনাকে আক্রান্ত করে আপনার উপর আক্রমণ করে বসে তাহলে তাকে প্রতিহত করা এটা আপনার জন্য জরুরা কারণ আপনি আক্রান্ত হওয়াটা এটা তো মেনে নেওয়া যায় না এবং সেরিয়াত সেটা আপনার উপর অবধারিত করেনি আরোপিতও করেনি ফলে সেই আক্রমণটাকে প্রতিহত করার জন্য আপনি যদি খুব জোরে তাকে ধাক্কা দেন অথবা তাকেও পুনরায় আক্রমণ করেন এবং এই আক্রমণ করতে গিয়ে আক্রমণকারী পশু মারা যায় সেটা হোক ঘোড়া কিংবা ওট অথবা গরু এটা সেরিয়াতে যায় তাহলে যদি আপনি এই প্রাণীকে মেরে ফেলেন অবশ্য জন্য দমান দিতে হবে তার জন্য ক্ষতিপূরণটা দিতে হবে সেটা একটা ভিন্ন প্রসঙ্গতার জন্য আরেকটা ভিন্ন নীতিও রয়েছে সেটা আমরা পরে আলোচনা করব কিন্তু এখানে যেটা প্রাথমিকভাবে জরুরতের কারণে শিরিয়াত পারমিশন দিচ্ছে সেটা হচ্ছে এই জন্তুর আক্রমণকে প্রতিহত করা এভাবে জরুরতের কারণে যত পরিস্থিতি উদ্ভূত হবে প্রত্যেক পরিস্থিতিতে আপনি জরুরত অনুযায়ী আপনার জরুরতকে রক্ষা করতে পারেন সেটা হোক আপনার জীবন রক্ষার জন্য আপনার প্রাণ রক্ষার জন্য মানুষের অন্য আক্রমণ থেকে অথবা প্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য ইত্যাদি একইভাবে আপনার সম্পত্তির উপর যদি কেউ আক্রমণ করে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে আপনি সেটাকে সংরক্ষণ করার অধিকার আপনার আছে এমন কি আপনি এটা সংরক্ষণ করতে গিয়ে আক্রমণকারীকে যদি প্রতিহত করতে গিয়ে সে মারা যায় তাহলে আপনি হত্যাকারী হিসাবে সাব্যস্ত হবেন না আর যদি আপনাকে হত্যা করা হয় তাহলে শাহিদ হবে না আপনি এটা সাই মুসলিমের একটা এলে মধ্যে আছে তাহলে নিজের যান রক্ষা করা এটা জরুরি অবস্থা নিজের সম্পদ রক্ষা করা জরুরি অবস্থা চিকিৎসা গ্রহণ জরুরি অবস্থা ইত্যাদি যখন খাবার পাওয়া যাবে না তখন খাবার গ্রহণ জরুরি অবস্থা যেমন আরেকজন ব্যক্তির খাবার আপনার সামনে আছে এবং সেই ব্যক্তির অবস্থা আপনার মতো নয় সেখান থেকে আপনি খেতে পারবেন কি যখন আপনার সামনে এই খাবার ছাড়া দুনিয়াতে আর কোনো খাবার নেই আপনি না খেলে চরম অসুস্থ হয়ে যাবেন বা মারা যাবেন তখন সরিয়াতের বিধান হচ্ছে জরুরি অবস্থার কারণে আপনি সেখান থেকেও খেতে পারবেন এবং এমনকি অনুমতি না নিয়েও খেতে পারবেন যদি কারো ফল গাছ থাকে আপনি ক্ষুদা কমানোর জন্য বা আপনার যে ক্ষিদা আছে সেটা তাড়ানোর জন্য আপনি অন্যের পানি অথবা অন্যের ফল অন্যের গাছের ফল অন্যের খাবার আপনি খেতে পারবেন তবে এক্ষেত্রে নিয়ম হচ্ছে যা আপনি কনজিউম করছেন সেটা তার যদি মূল্য থেকে থাকে বাজারে তাহলে আপনি তার ক্ষতিপূরণ দেবেন মোটামুটিভাবে এগুলো হচ্ছে আব্দহুল মাহদুরাত এই কায়দা বা এই নীতির কিছু উদাহরণ দর্শক আমরা আরেকটা বর্ণনা যাব যেটি আলমাসা কত অধীনস্থিহা মা ও বিদারু বেকদ্রিহা অথবা একে বলা যায় আকাদ্দারু বেকদ্রিহা মা ও বিহা লিদ্দারু বেকদ্রিহা এর অর্থ হচ্ছে যা বৈধ হয়েছে জরুরাতের কারণে তোকাদ দারু এটাকে নির্ধারণ করা হবে বা এটাকে সীমাবদ্ধ করা হবে বেকাদ রিহা যতটুকু প্রয়োজনের সীমারেখা ততটুকু দ্বারা অর্থাৎ যতটুকু জরুরত ততটুকুই তার জন্য মোবাক হবে বৈধ হবে তার বেশি নয় আর অন্য আরেকটা যে টেক্সট আমরা বলেছি আর জরুরাত তোকাদ দারু বেকদরিহা যে জরুরতটা নির্ধারিত হবে তার পরিমাণ দ্বারা অর্থাৎ জরুরত যতটুকু ডিমান্ড করে আপনার কাছে ততটুকু দ্বারাই জরুরত সীমাবদ্ধ থাকবে এর বেশি জরুরত আছে বলে ধরা হবে না উদাহরণ কি উদাহরণটা হচ্ছে যদি কোনো ব্যক্তি যেমন খুবই খিদার মধ্যে থাকে অথবা তৃষ্ণাক্ত থাকে অথবা তার যানজ অবস্থায় তার কিছু খাদ্য খাওয়া প্রয়োজন এ অবস্থায় তার খাদ্য খাওয়ার জরুরাটা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে যতটুকু খেলে মোটামুটি সে বেঁচে থাকতে পারবে এখানে আমরা বলছি যে যতটুকু খেলে স্বাভাবিকভাবে সে বেঁচে থাকতে পারবে শুধু সামান্য খেলে হয়তো কষ্টের সাথে বেঁচে থাকতে পারবে সেটা উদ্দেশ্য নয় অর্থাৎ যতটুকুর স্বাভাবিকভাবে খেলে সে বেঁচে থাকতে পারবে এখানে আসলে একদম কিলো অথবা ছটাক কিংবা গ্রাম দিয়ে কি পাঁচশো গ্রাম না কি গ্রাম নাকি এক কিলোগ্রাম এটা দিয়ে আসলে মাপা হবে না এটা স্বয়ং যিনি কনজিউম করবেন যিনি জরুরি সিচুয়েশানে আছেন তিনি তার কমন সেন্স দিয়ে নির্ধারণ করবেন কিন্তু তাকে মনে রাখতে হবে যে খেতে মজা লেগে গেছে বলে তিনি প্রচুর খাবেন সেটা হবে না এমন কি অন্য সম্পত্তি থেকেও যদি খাওয়ার একটা সুযোগ থাকে আর তিনি হয়তো ভাবছেন যে আমি ক্ষতিপূরণ তো দিয়েই দেবো তাহলে যতটুকু খাওয়া যায় মযত লাগছে এবং যতটুকু সাথে নিয়ে যাওয়া যায় সেটাও আমি নেব না এটা করা যাবে না দারুার সিচুয়েশান সবখানে এক রকম। আপনি শুধু জরুরত মতোই খাবেন বাকি আপনার সাথে কিছু নেবেন না বা জরুরতের অতিরিক্ত খাবেনও না এখানে বলা হচ্ছে সাদুর সাদ্দুর রামাক অর্থাৎ যতটুকু খেলে আপনার জীবন রক্ষা হয় আপনি স্বাভাবিক সুস্থতায় ফিরে আসেন যাতে করে আপনি জীবন চালিয়ে নিতে পারেন এবং পরবর্তীতে এর ক্ষতিপূরণ দেবেন সেটা আপনার সুযোগ মতো অসুবিধা নেই বাট এই মুহূর্তে এর অতিরিক্ত কনজিউম করাটা এটা দারুরার দাবি হবে না ফলে যেহেতু এটা দারুরার সীমারেখার মধ্যে পড়বে না ফলে অতিরিক্ত যা খাবেন সেটা হারামের মধ্যেই থেকে যাবে তাহলে এই যে কায়দাটা আমরা বললাম তার জন্য একটা কয়েদ একটা সীমারেখা নির্ধারণ করে দেওয়া হলো। যে জরুরাত সকল হারামকে আসলে বৈধতা দিবে না এবং ব্যাপকভাবে বৈধতা দিবে না সীমিত আকারে বৈধতা দিবে এটা হচ্ছে সে কায়দা যার আমরা এটা বুঝলাম তাহলে একজন ডাক্তার যখন রুগীর সতরের দিকে তাকাবেন তখন তিনি ঠিক ততটুকু জায়গা ওপেন করতে বলবেন যতটুকু তার প্রয়োজন আছে যদি কোনো কারণে অতিরিক্ত জায়গার প্রতি তিনি তাকান বা এটাকে হেলাফেলা করেন যেভাবে অনেক ক্লিনিকে দেখা যায় যেহেতু আমাকে অনেক ব্যক্তি বলেছেন দেশে বিদেশে যে অনেক ক্লিনিকে এই ব্যাপারটাকে এমনকি মুসলিম দেশেও খুব ভালো করে খেয়াল করা হয় না এটা আসলে ডাক্তারদের এথিক্সের মধ্যেও পড়ে না ইসলামিক এথিক্সের মধ্যেও পড়ে না বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে প্রিয় দর্শক ডাক্তাররা যদি সত্যি ভালো প্র্যাকটিসে মুসলিম হয়ে থাকেন তাহলে তারা এই বিষয়টাকে সেভাবে গুরুত্বের সাথে নেবেন এবং তারা একজন মহিলাকে পুরোপুরি অথবা একজন রোগীকে যারা অপারেশন করবেন পুরোপুরি উলঙ্গ করবেন না আর যদি তার পুরোপুরি কাপড় ছাড়াতে হয় তাহলে অন্য ডাক্তাররা যে কাপড়টাকে পারমিট করেন সেই কাপড়টা দিয়ে তাকে ঢেকেই তাকে তার নিজস্ব কাপড় ছাড়াতে হবে বিশেষ করে অপারেশন থিয়েটারে এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং সেক্ষেত্রে দইল হচ্ছে আদারু রাত তোকু বেকাদ রিহা অর্থাৎ এই কায়দাটা এই নীতিমালাটা আমাদের সামনে রাখতে হবে ঠিক তেমনি অন্যের সম্পদ থেকে আপনি খাবেন কতটুকু খাবেন যতটুকু প্রয়োজন এভাবে আমরা আরও অনেকগুলো উদাহরণ আসলে এখানে পেশ করতে পারি কিন্তু আমার মূলনীতি যখন জানা হয়ে গেল এবং আমরা এতটা এক্সপ্লেন করলাম যাতে আপনারা সকলেই সহজভাবে বুঝতে পারেন তাহলে এই সিচুয়েশানে যখন যেভাবে পড়বেন এই নীতি দ্বারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখবেন এটা হচ্ছে কথা আরেকটা সুন্দর নীতি আছে যেটা আলমা শাক্তিবু তেসির এর সাথে সংশ্লিষ্ট কিন্তু আবার আলদারুরাত তবি আল মাহদুরাতের একটা বিশেষ কয়েদ অথবা আরেকটা ছোট্ট নীতি হিসাবেও গণ্য হবে সেটি হচ্ছে মা জায়জা লিন বাপালা বিজাওয়ালি এটা হচ্ছে আরেকটা ছোট্ট নীতি যে যা কোনো রোদরের কারণে জায়েজ হয়েছে সেটা যখন রোদরটা চলে যাবে তখন ওটা জায়ল হয়ে যাবে যেমন জরুরাতের কারণে যা জায়েজ হয়েছে তো জরুরাতটা চলে গেলে সে জিনিসটার জায়জ থাকবে না বাতিল হয়ে যাবে জরুরাতের কারণে যে হারামটা জায়েজ হয়েছে সে হারামটা এখন আর মুবাহ থাকবে না বৈধ থাকবে না জরুরাতটা চলে গেলে এর অনেকগুলো উদাহরণ আছে প্রিয় দর্শক প্রথম হচ্ছে যেমন একজন লোক তায়াম মোম করেছে তায়ামম করে নামাজ পড়েছে অথবা তায়াম মোম করল কিন্তু তারপরে পানি পাওয়া গেল তাহলে তায়াম মোমটা যেহেতু অজুর বদল এবং সেটা একটা জরুরা সিচুয়েশানের কারণে হলো তাহলে যখন পানি পাওয়া যাবে তখন আগের তায়ামুমটা বাতিল হয়ে যাবে তিনি যদি আগে নামাজ পড়ে থাকেন সেটা ঠিক আছে কিন্তু যদি আর নামাজ না পড়ে পরবর্তী নামাজ পড়তে চান কিন্তু পানি এসে গেল, তাহলে এই মুহূর্তে তার তায়াম বাতিল হয়ে যাবে এবং তাকে আবার অজু করতে হবে আরেকটা উদাহরণ প্রিয় দর্শক আমরা এখানে দিতে পারি সেটি হচ্ছে কোনো ব্যক্তি যেমন হয়তো তার একটা অ্যালার্জি আছে সে কারণে ডাক্তার তাকে রেশমি কাপড় ব্যবহার করতে নির্দেশ দিলেন অথবা তার শরীরে চুলকানি আছে ডাক্তার তাকে বললেন যে তিনি যদি রেশমি কাপড় ব্যবহার করেনটা পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে তাহলে তার রোগটা ভালো হয়ে যাবে সেক্ষেত্রে তিনি এই রেশমি কাপড় ব্যবহার করতে পারেন কারণ রসল সা সে জায়গায় ব্যবহার করা যেতে পারে কতদিন ব্যবহার করবেন যখন তিনি ভালো হয়ে যাবেন তখন ব্যবহার বন্ধ হয়ে যাবে ঠিক তেমনি আরেকটি উদাহরণ দিয়ে আমরা শেষ করবো প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সেটি হচ্ছে যদি কেউ ইশারা করে অথবা বসে সালাদ আদায় করেন কিয়াম করতে পারেন না দাঁড়াতে পারেন না তাহলে তিনি যখন দাঁড়াতে পারবেন তখন আর ইশারা করে আর বসে সালাদ ফরসাল আদায় করা যাবে না মোটামুটিভাবে এগুলো হচ্ছে উদাহরণ দর্শক আমাদের সময় আজকে একদমই শেষ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখেছেন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আপনাদের আমাদের সবার ভালো করুন হাজা ওসালাহ আলী মোহাম্মদ ওয়াসালাম আলাইকুম আরহামি أبركاته আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র আপনার ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনে মানবতার সমাধান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম যে করে অধিকারের রক্ষা শততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম বৈশিষ্ট বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য আজ সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়